ইবনু উমর আদিল্লাহ তাল্লন হতে বর্ণিত তিনি নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণনা করেন যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কাজেই তোমরা যখনই গ্রহণ হতে দেখবে তখনই সালাত আদায় করবে